কাবিল হিতেরামতারাম হাজারাম মরুব বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান বায়েরা আল্লাহের দরবারে লাখ কুটি শুক্রিয়া দিনের নস্পতে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে মাদ্রাসার ময়দানে আহ মজলিষে সমবেত হওয়ার শোনার জন্য কালীমাতো শুকুর আদায় করি আলহামদুলিল্লা বিভিন্ন তপ্কার বাবার এখানে আছেন, অনেকে একেবারে যুবক অনেকে মধ্যম বয়সের অনেকে মুরুব্বী তপাথা তবে এই কথা সত্য আমরা কেউ এখানে চিরস্থায়ী হিসাবে আসি নাই মায়ের গরবে যখন এসেছিলাম আল্লাহ তালা বারবার কানে কানে বলছেন এ বন্দা যেই জায়গায় তোমাকে পাঠাইছি এই জায়গায় বেশি দিন রাখব না এই বটজোরে নয় মাস দশ মাস বন্ধী লাভ দেওর সারলাভ বলেন কি এই জায়গার থেকে লাইরে দিবেন কয়েছে হা কেন আমি অনেক মোহব্বত করে তোমাকে বানাইছি তো এর থেকে ভালো জায়গা রাখছি তোমার সুখ শান্তির জন্য এইখানের জায়গা ছোট খাওয়ার মান ভালো না কিন্তু আপনি আমি সেটা বিশ্বাস করি না যেখানে এখানে আসি এখানেই ভালো আছি বহু সুখে আছি এখান থেকে আমরা যাইতে চাই না এখান থেকে বড় জায়গা বড় জায়গা মা বাবা ঘরটা আরো বড় উঠান আরো বড় গেরাউন্ডা আরো বড় থানা জেলা আরো বড় দেশ আরো বড় মহাদেশ আরো বড় সাগর মহাসাগর আরো বড় ওই দেশে আলো দেওয়ার জন্য একটা সূর্য বানিয়েছি এই সূর্যটা পৃথিবী থেকে আরো তেরো লক্ষ গুণ বড় আল্লাহ যে বলছেন এর বাস্তবতা দুনিয়াতে আইসিয়া পাইছিনহন করে দেখি আমার মাবু তো বলছে মায়ের ফেট ইনসিরিয়া মাইফা কত বন্ধু বান্ধব মায়ের ঘেটেছিলাম কেউ বিশ্বাস করিন এক থেকে বড় দেশে বাবা কেউ মায়ের ফের থেকে বাহির হইতে চাই নাই এখানে থাকব এখানে থাকব আল্লাহ তালা বলতেছে না খরচ আমি তাই না বাহির করেছি এমন এমন সন্তান এইখানে বসা মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছিল বাবা তুমি মায়ের পেট থেকে বাহির হইতে চাও নাই উপরের দিকে আবার নিচের দিকে নামনা এই জমিনের মধ্যে আসতেই চাও নাই রবিবার থেকে মায়ের পেটের ব্যথা শুরু হইয়া রবিবার শেষ হইয়া যায় সোমবার শেষ হইয়া যায় মঙ্গলবারের দুপুর দুপুর ভাত। माँ एक एक बार हुया जाए। आशे पशे तुम्हारे पानी डाले तीन दिन डेली चलसे क्या जमीन आसते चाहिए तीन मा चोर पानी छड़े दियाे पशे बीधे अपन स्वामी के एक खबर दें এক একে বহু বাচ্চার মা হইসি কিন্তু এইবার ব্যথাটা জানি কেমন লাগে আমি মনে হয় বাঁচব না সমস্ত মহিলাদেরকে ঘর থেকে সরাইয়া তোমার বাবা যখন মায়ের সাথে একান্ত সাক্ষাৎ মা স্বামীর পায়ের মধ্যে পয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন স্বামী গম জীবনে চলা বেরা করতে গিয়া বহু মনে কষ্ট ইচ্ছা অনিচ্ছায় হইয়া গেছে আপনি আমাকে মাফ করে দেন বাবাও চোখের পানি রাখতে পারে নাই মায়ের এই দুর্দশায় মাও চোখের পানি রাখতে পারে নাই এইভাবে আসতে চাও নাই আসতে চাও নাই কেউ জমিনে আসতে চায় নাই তাই না তোমাকে আমাকে ঘনিষ্ঠ করাই এলেন যখন তুমি আর আমি জন্মগ্রহণ করলাম ওয়ান তোমরা কারো কোনো বিদ্যা ছিল না বুদ্ধি ছিল না মা হয়ে গেলেন মা বারবার বলছিলেন বাবা মাকে একটা হাসি দাও মা নানা সিনো নাই নানি চিনো নাই তাল মন কিছুই যন্তা লালা কুমু মা আফিদা এই দামি দামি অঙ্গ গুলা দান করলে কেনই দান করলেন রে বাবা লাল্লা কুম তাস এখন তুমি অবু যখন তোমার বুঝ হবে তখন আসমনের দিকে তাকে মালিকেরে তালাশ করবা জমিনের দিকে তাকাইয়া মালিকেরে তালাশ করবা কোরআনের দিকে তাকাইয়া এই কোরআনের মালিকেরে তালাশ করবা এইভাবে তালাশ করতে করতে মালিকের প্রেম আর ব্যথা যখন অন্তরে যাবে সেই দেয় যখন আমাকে ডাক দিবা বোন নিয়ে যখন আমার কাছে বারবার বারবার মাপ চাইবা আমার ন্যামতের শুকুর আদায় করা जख डबी घंटा जो, जो तुम बंदा के बिना पैसा दान करते बंदा खबर दिखा सुनिया जमीन बर्तमान तुम्हें এই জমিনেও কিন্তু আমি আল্লাহ কা এবং খবর শোনাই ছিলাম এখন জমিনের মধ্যে পুরা প্রমাণ পাইলা আমি আল্লাহ বলছি সত্য বলছি এখন আরেকটা খবর শুনো রে বন্ধা যেই জমিনে তোমাদেরকে এখন আনলাম এই জমিনে বেশি দিন না কারণ এই দেশটা বড় ছোট এই দেশের খানা খাদ্য বেশি পালোনা এই দেশের বন্ধু বান্ধব পালনা যাবেন জান্নাতির জন্য আমি আল্লাহ বাড়িটা নির্মাণ করে রেখেছি এক একটা জান্নাতির যে বাড়িটা হবে এই বাড়িটা বর্তমান দুনিয়ার থেকে কম পক্ষে বড় হবে মায়ের ফেটে এর কথা বিশ্বাস করো নাই জমিনে নয় মাস ছিল না এখন আবার জমিনের মধ্যে ঈসা বন্ধা এখান থেকে কেউ লড়তে চাও না কেউ বাহির হইতে চাও না আল্লাহ কথা মোতাবেক সইলা যখন দুনিয়া থেকে দশ গুণ বড় জন্মাতা পাইবা বোষা উষ উষা গাড়ি সাড়িতে সারিতে আল্লা তালা কার্ফেট বিষেয়া রাখবেন পানপাত্র গুলো সাজায় রাখবেন জান্নাতের গাছপালা গোলা জখম দেখবে চারটা নহর প্রবহ মান জখম দেখবে জান্নাতে জান্ন গল্প গুজা করবে আর বলবে যেই দুনিয়ার মধ্যে সেরা এটা জাগাও না জাগার যাতোনা যেই পানি গুলা খাই আসছিলাম এগুলা পানিও না পানির জাত না যেই খাতের মধ্যে ওইগুলা খাতোনা খাতের না এখন যদি বলে কোন জানকে যদি আবার দুনিয়াতে যা প্রত্যেকটা বন্ধ বলবে আল্লাহ জান্নাতের নাচ দেয়ার মধ্যে যেই বিশ্বাস হয়ে গেছে ওই ফসল দুনিয়ানোর মধ্যে আমি একটা দিন টিকার মতন ক্ষমত নাই বলেন ঠিক আল্লাহ যা বলেন জোরে বলেন কি কোন সন্দেহ আসেনি বড় কথা না যুবক বাবারা ও এলাকার ব্যবসায়ী বাবারা আশেপাশে বাড়ি ঘরে অবস্থানটা পর্দ নিচিন মায়েরা ওয়াজ নসিহত বড় কথা না বাবা আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ আল্লাহ তালার পরিচয় পাইয়া বন্ধা যখন কাজ শুরু করিয়া দিবে আল্লাহর মন্দির আপনার আমার প্রতি অনেক বড় এই সামান্য ফসা দুনিয়ার মধ্যে রাইখা, আল্লাহ পরিপূর্ণ ন্যাম দিতে পারবেন না खादी पेयलाजार आईटेम खबर आशी हजार खादे मेरे आशी हजार पेलेटर खाना खाइया চিক একটা কম্বরের আলবে সাথে সাথে ও প্লেট খাওয়ার মধ্যে মধ্যে থেকে আরো বেশি বেশি সাপ দেখা যায় সত্যীনা মিথ্যা শয়তানের জালে বই ধোকায় ফুরেন না মুসলমানদের বড় শত্রু হইল ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা আপনার আমার সামনে আসেনা ফিজে থেকে শৈতানি করে আর এই ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে করে যেই দেশেই যেই দাইল ভাত খাইয়া আমরো হৃদয় বাঁধছে বাইন্দা গাছটার তোলে ধুইয়া থানার গিয়ে হসিছাপ তাড়াতাড়ি হুলিশ ফাটাম চোর তোরছি দইরা ও গাছের তোলে ধুয়েছি তো সি করেছে ফাহারা দেয় কোন ভা ধর নাই আমি এখলা তো আমি তো ভাড়া দিবকে হাত বানসেনবো ভাই ফাও তো বান্ধব ছাগল হাত যে খোলা রাখছে এই হাত দিয়ে না ইন্দুরের মতন কুটুর কুটুর করে ভাও ছড়িয়ে নেব ইন্না হাত খোলা থাকলে যে ভাও ছুড়িয়ে গা যায় যায় নাই বুঝলেন কেমনি কোয়াত খোলা থাকলে যে ফাউলাম যায় এটা যখন আমার মাথা ডুহে নাই তার মাথা তো ডুবত না আমিও ভাড়ান তেও ওরা যেই দেশের ভ খেয়ে নবীদের গালি দিবি এই দেশের ভাত খেয়ে তো করে কবর দেবো আমরা যেই দেশের ভাত খাইয়া আলিমুলার বিরোধিতা করবি যেই দেশের ভাত খাইয়া কোরআনের বিরোধিতা করবি ইন্ডিয়ার রাশিয়ার ভাত খাওয়া লাগবে না এই দেশের ভাত খাইয়া এই দেশের জমি থাইয়া ওদেরকে জেল কবরের ব্যবস্থা করা আল্লা নবীর ফাগল গুলো বহিল এই ফাগল গুলো কোনো দিকে আমরা এই সমস্ত ব্যাগ ডুবি আমরা মাইসিডে তেল মাইকা আছি তেল সালাম মারতে বাড়িতে গেছে ফেরাউনে মিশন খুলছে এই শিশু বাচ্চারে ফেটে থাকতেই জবাই করে দিব ফেটে থাকতেই জবাই করে দিব আল্লাহ মুসেমকে শেষ পর্যন্ত দুধ খাওয়ানোর ব্যবস্থা আমাকে দিয়েই করাইলেন মুসেদম এখন কার বাড়িতে কার সব মানুষই আদর করে ইজ্জত করে কিন্তু ফেরাউন দুধের বিল দেয় টাকা পয়সা দেয় কিন্তু কিন্তু সব মানুষ নয় কিছু মানুষ যেই পরিমান মহব্বত করার কথা দিলের থেকে ওই পরিমাণ মহব্বত করে না বি তুমি কে দুধের বিল দে করো সেই করো একটা সুমা দিয়া চাইলানা ফেরা আসল কথা কয় না কয় আসিয়া গো কি মহব্বত করতামার দিকে চাইলে আমার খুলজার একটা সিপ মেঘা উঠে ঘন ঘন ভাইখানা ধরে জর জোর বাপা তুমি জন করছো লয়ামলাম এখন ফেরাউনে মুসাল্লাহ সাল্লাম রে কুলে লইছে কুলে যে লইছে তলে তলে কইতা আরে বাপ রে বাপ নবীরে গালি দিলে বাহির হয় না মিছিল যায় না কে নদীরে গালি দিল তার বংশগণীয় খবর লয়না কাল মোহাময়ে ভালোবাসেন না মানুষ কিন্তু অন্তরের ভালোবাসা হইলো আসল ভালোবাসা মুসে সাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আগের দাওয়া মাফ করছি ঘরের দাওয়া মাফ করছি আর একটা সিমডা যদি তুই দে আমি কোথাও কথা মানতাম না সিডাই ইসলাম লাইন নজরী খোসা করলে আমরা এমপি চিনতাম না চেয়ারম্যান চিনতাম না প্রধানমন্ত্রী চিন্তা না পুলিশ চিনতাম না বাহ চিনতাম না সহ্য করবো ব্যবসা কথা শুনে বলেন ঠিক দুইবার আক্রমণ মনে মনে সিদ্ধান্ত নিলেন তোমার বাড়ির দুধ খাই আমার আমার সরকারি ঘরের সরে এটার শ্রদ্ধা বোধ আমার যতক্ষণ সম্ভব অতক্ষণ ধৈর্য ধরব একে দুইবার আমার সঙ্গে বেয়া দি করে আমি প্রতিশোধ নেই নাই চেষ্টাও করি নাই আরেকবার যদি হাত উঠাও আমি কিন্তু সারবোনা সাইরা দেওয়ার লোক না ঠিকই বাবা ফের একটা সর মাইয়া বসেন এই সরটা খাওয়ার সাথে সাথে ফেরাউন অজ্ঞানের মতন হইয়া বাচ্চাটার এই কোলের মধ্যে রায় গা কোলের একটা দৌড় দিয়ে বলতেছে নোয়া তাড়াতাড়ি করে আনা তাড়াতাড়ি আমার থাপ্পর মাসে ক্যাডায় বলে শিশু বাচ্চারায় তুমি কি মানুষ না এই শিশু বাচ্চা কোলের মধ্যে থাকে সারাদিনই তো হাত ফাও করে এই শিশু বাচ্চার একটা থাপ্প তুমি না বলে খোদা দাঁত আল গেছে শরীর টাপ্ত এইসব কথা শুনলো তো মানুষের হাসবে আর কারো কাছে বললো না ডাক দিয়ে বলতে চাঁসিয়ে গো দেখা যায় হুজুরা যদিও ছোট মা বাবা যদিও বুড়া মা বাবা যদিও লাঠি ভর করে চলি মা বাবা যদিও একেবারে বেনোমাজিও হয় আর তুমি একজন মুক্তি হিসাবে গ্রামের মধ্যে আসলি এখন বাবারে পছন্দ হয় না বউল্টা ফলটা বোঝায় তোমার এই বাবা খবরদার আমাদের গুলশানের বাসায় যায় তোমার এই আম্মা যেন কখনো শহরের বাড়িতে না যায় আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন এই মুরক্ষ মা মুরক্ষ বাবা দেখলে আমাদের ফেসটিজ নষ্ট হয়ে যাবে তুমি নতুন পাল্লাই তোমার বাজার কত বেশি তোমার বাসায় প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা খরচ হয় অথচ তোমার আম্মা একজন সহায় তোমার আব্বা একজন সহায় ও বেইমান তুই ওই কথা কেমনে ভুলে গেলি কৃষকের সন্তান ছিলি বাবা তুই এখন আজকে তুই ডিসি এস হয়ে তুই কেমনে ভুলে গেলি রে বাবা মাদের ঘর সংসার যখন শুরু ছিল এই সোনের ঘরের মধ্যে আল্লাহ তিনের ঘর বানাইল এই মা বাবার কত ঘাম এই তোমাদের সোনার সংসার পিছনে ছিল ঈদ আসবে মা বাবা সারা তারাত্র ঘুমায় না ঈদের সময় নতুন কাপড় না দিলি এই বাচ্চা মুখের দিকে তাকে পারবোনা বিভিন্ন জায়গায় ঋণ কইরা হাওলাত কইরা তোমার আমার জন্য নতুন জামাক পরাইয়া ঈদের দিন সকাল বেলা বাবা একটা পুরাতন লঙ্গি বইরা তোমার আমারে হাত ধরে ধৈরা মনের আনন্দে যখন ঈদগাহের দিকে রওনা দিছিল মা চোখের পানি সেরে দিছিল, আজকে একটা ঈদের দিন প্রত্যেকের পরে নতুন কাপড় সোভা লঙ্গি কিনতে পারলেন না আপনি জামা কিনতে পারলেন না বাবা তোমার আব্বা আমার আব্বা চোখের পানি সেরা দিয়ে বলছিলেন আমি নতুন কাপড় কিনতে গেলে এই সুরু শুরু বাচ্চাদের কাপড় কেনার টাকা হয় না এই জন্য তাদেরকে কাপড় কিনা দিয়া আজকা তাদের হাসি মুখ দেখে ঈদ দিকে আমি যাইতেছি এই পুরাতন কাপড় কৈরো আমার কলিজয় বড় শান্তি আমার কলিজয় বড় আনন্দ বাবা তুমি আজকে শিক্ষিত হয়ে যা ঢাকার শহরে বাড়িঘর বানাইয়া ওই বুড়া মায়ের কথা ভুলা এই বুড়া বুড়া মা বাবার টেলিফোনে একজন পুলিশও আসবে না বুড়া বুড়া মা বাবার কথা কোনো বড় লোকের বিচার করতেও আসবে না এই জন্য দুর্বল মনে করিও না এই বুড়া বুড়া মা বাবা তোমার পক্ষে হোক আর বিপক্ষে হোক দুইটা হাত যদি মাগুদের দরজায় উঠায় অন্যন্য অন্য দোয়া। তোমার ব্যাপারে কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু মা বাবা তোমার পক্ষে হক, আর বিপক্ষে হোক নামাজি হোক আর বেনামাজি হোক সন্তানের ব্যাপারে প্রত্যেকটা মা বাবা অলিয়াল্লা এই বুড়া বুড়া মা বাবা তোমার পক্ষে বিপক্ষে যদি হইতে দেরি হবে না জোরে বলেন না। মনের মধ্যে একটু ভয়ানো বাবা মা বাবার সাথে বেড়দুবি করিও না আরে মোলামোর সাথে টিটকারি মস্করি করিও না সেইখানে তুমি বাহাদুরি দেখেইতে যায় না, মাঝে মধ্যে একটু মৌতের মনাকাবা করা হাসরের ময়দানে এক একটা বাবা তার সন্তান চিনবে না সন্তান পর্যন্ত বাবাকে চিনবে না ফাঁসেই দাঁড়িয়ে আছেন হাই স্কুলের হেডমাস্টার সার মাস্টার সাথে দাঁড়াইছেন বাবা আমার যে ছেলে আছে আমার এই মুহূর্তে মনে নাই আমার যে বিবি আছে এই মুহূর্তে আমার মনে নাই শ্বশুর বাড়ি কোন জায়গায় আমি কিছুই জানি না কথাবার্তায় মনে হবে জ্ঞান বুদ্ধি লোক পাইয়া গেছে আল্লাহ ডাক্তার বলবেন ও হাশরেরবাসীরা ওয়া মা হুম বিসুকারা ওয়া লাকিন্না আযাবাল্লাহি shadid মাবুদের আযাব গজলের তরজন জাহান্নামের থেকে এমন একটা হুঙ্কার আসতেছে মনে হয় জাহান্ন নিজে নিজে নিজে নিজে এক একজন আসামিকে ধীরে ধরে নেওয়া যাবে জাহান্নাম যেন ধৈর্য ধরতে পারতেছে না ইন্না জাহান্ন সাদা লি তিনা আবা লাফিহা আবা গুকোনা ফিহা বার দৌওয়ালা সারো আবা ইহামি বাবা এইভাবে জ্বলতে থাকবে এই তাফের কারণে গরমের কারণে পানি পানি পানি বেলা এরকম হাজার হাজার বছর চিৎকার করতে থাকে আল্লাহ তালা গরম পানির ব্যবস্থা করবেন পিপাশাটা তো কঠিন এই পানির পেয়ালাটা যখন বন্ধার সামনে ধরবে পানির ভাব গুলাই চা চেহারা সমস্ত এইভাবে গোস্ত মাংসা সব খুইয়া খুঁয়া এইভাবে পানির মধ্যে গড়িয়া যাবে দেখতে শেমন গরম বলে আমার পিবাশে তো বেশি ভাজবো মর বসিটা জানি না পানি দেই। এই পানিটা যখন ডক ডক করে গিলতে লাগবে এই গরম পানির কারণে আতুরি উজুরি নারীগুলি সহ সব পায়খানার রাস্তা দিয়ে ফোরিয়া যাবে এই শাস্তি শাস্তি শাস্তি বাবা আল্লাহর কথা আল্লাহ কথা কোনদিন আমার মা বুধ মিথ্যা কথা বলেন না এই গরমের শাস্তি কইরা। এখন হাজার হাজার আমার একটু ঠান্ডা ফানি কলিজা ঠান্ডা করা ফালান্না জি দেখুন ইবা এখন ঠান্ডা পানি তো এমন ঠান্ডা আগের থেকে পরের আজাবটা আরো কঠিন গরম পানির মজো বুঝলা ঠান্ডা পানির মজো বুঝলামের মধ্যে যখন যাবে পালা লাই বালা গাটের হলকুম ওয়ান তোমাঞ্জুর তিন দিক থেকে তিনটা কাটা বাইর হয়ে যাবে একটা ইলিশ মাসের কাজ গলায় লাগলে বাবা সারা কেমন উঠবে না এইভাবে থাকবে আল্লাহ করনের মধ্যে ঘোষণা করেন এরকম রাবি কোনো আসামি জেলখানায় গেলে ছয় মাস পরে এক বছর পরে জামিনের ব্যবস্থা হয়ে যায় আর জাহান্নামের কোন আসামি যদি জাহান্নামে যায় যুগের পর যোগ তাকে থাকতে হবে আল্লাহ তালার এই নিষ্ঠুর ভাব দেখা ফিরিস্তারা পর্যন্ত অবাক হয়ে যাবে এত নিষ্ঠুর কেন আল্লাহ ডাক দিয়ে বলেন দয়ার লাইনে আমার থেকে বড় তো লো নাই আর সপ্তল লাইনে লাই আজিবু আসাদু আহাত ইউসিকু আহাত। আমার আজবের মতো কঠিন আজাব কারো নাই আমার বান্ধনের মতন শক্ত বান্ধনও কারণায় এই জন্য বাবা মন্তরে একটু করা আমার একজন হাদিস যদি বয়ান নাও করতো এটা আমার বুঝেই সাজেছে সত্তর একত্তরের বন্যার সময় এরকম বিকেল বেলা আমার বিবি পাশেই শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে দুইটা মাত্র মেয়ে আমার আমার এ বইটা গেলেন এক দেড় ঘন্টার মধ্যে আমি আইসা করব বি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আধা ঘন্টা পরে দিয়া কাশটা লাল হইয়া গেছে লাল হইয়া হঠাৎ হঠাৎ বাতাস শুইটা গেছে মনে করলাম হালকা বাতাস মা রিবের আগে আগে আমি বাড়িতে হিসাব করবো এক পর্যায়ে বাতাস বাইরে গেল তুফান বাইরে গেল এইভাবে বৃষ্টি আর তুফান বাইরে যাওয়ার কারণে বিবি ও শ্বশুর বাড়িতে আটকা আমিও বাচ্চা দুইটা নিয়ে ঘরে আটকা আকাশের অবস্থা এইভাবে রাত্র যখন ঘন চতুর্দিকে অন্ধকার হয়ে গেল বৃষ্টি এরকম ক্রমন্য়ে শুধু বাড়তেই আছে হঠাৎ করে চতুর দিক থেকে আবার শুরু হয়েছে বেরিবান ভাইগা একটু পরে দেখি সখীটা যাইতেছে এই দুইটা মেয়ের কুনের মধ্যে লইয়া ঘরের দরজাটা খা কোন রকম কষ্ট করে গরের সালে উঠালাম একটু পরে পরে যখন বানসি রিক দেখি বহুত মানুষ দেখা যায় বেগোলা ভয়ে আমারে গোলার মধ্যে তরছে আব্বা আমার তো ফাইলাম না এই বিপদের মুহূর্তে কিন্তু আব্বা তুমি আমাদেরকে না আমি তাদেরকে নিশা পোষা দিয়া বুকের মধ্যে জফিহারা গেলাম আমি জিন্দা থাকতে উপরে কোনো বিপদ আসলে সান্ত্বনা দিয়া দিয়া রাখছে এরকম হইতে হইতে আধা ঘন্টার মধ্যে দেখি বন্যার পানির চাল ভোজন উঠা গেছে আস্তে আস্তে বিপদ বাড়তেছে দুইটা মেয়েরে কোলের মধ্যে দুই দিকে ঝুলাইয়া দুইটা পাল এরকম তো দুই দিকে লম্বা করে দিয়া দাঁড়াইয়া আল্লাহ করতেছি অন্ধকার আর বৃষ্টি কেউ কাউকে দেখে না হঠাৎ আমার বক পর্যন্ত জখম হয়ে গেল এক একটা ঢেউ আইসাড়া মারে মাঝে মধ্যে ফাউটা শুইটা যেতে চায় মেয়েদের খেতে বলতেছি মা আল্লাহ আল্লাহ কর আমার ফাও যদি শুইটা যায় এই হঠাৎ করে ধাক্কা দিয়া যখন আমার ফওটা সরেয়া দিল এই সালের থেকে আমি বাইশা বৈশাখ সামান্য একটু সময় চইলা দেখতেছি সাঁতার ও না রাখতে পারি না আমি তো ফাউ মারতে পারি না মেয়েটা কথাটা বলার সাথে সাথে আমার আর জড়ে ধরো আব্বা আম্মাও নাই আপনার গলা ছেড়ে দিলে আমরা তো সাঁতার জানি না যতই বুঝে সে সারে না এক পর্যায়ে যখন দেখলাম পানি খেয়ে মরিমি ভাব বড় মেয়েটার হাতটা যখন আমার গলাটার থেকে দিলা, মেয়েটা শুধু একটা কথাই বললেন আব্বা তুমিও বুঝি আমার এসে দিলা। আমার চোখের সামনে দেউর সাথে হাবুডুবু খাইতে খাইতে বাইসে গেল সর মেয়েটা ধরে ধরে বল তো সেরে দিস বলে মা তোমার আরো কতক্ষণ ঢেউর সাথে এরকম একবার ধুই বাজায় আবার মাথাতে উঠায় জীবন আর পারি না মেয়েটাতে বললাম মা তোরা তুই আমারে সেরা দাও তুমিও মরবা আমিও মরবো কিছু দিই মেয়েটা গলাটা না। তখন মেয়েটার হাতের মধ্যে একটা কামড় দিলাম আমার কামড়টা সহ্য করতে না পাইরা কলা টা ছেড়ে দিয়ে মেয়েটা আমার সামনে বেঁচে গেল একমাত্র ওই ফ্যামিলির মধ্যে আমি জিন্দা ছিলাম আমার পরিষ্কার বোঝা আসছে মানুষ যখন বিপদে পড়া যায় বান্ধবীর পাল্লায় পয়রা হায়সের পাল্লায় পয়রা জিনের গুণ হয়ে গেছে নামাজ ছেড়ে দেওয়ার গুণ হয়ে গেছে মা বাবার সাথে বেদীর গুণ হয়ে গেছে এখনো দরজা খোলা আছে বাবা দুইশের বেকার নকল নামাজ হয়েরা একবারে সোজো হয়ে যাও নামাজি হয়ে যাও মা বাবার সেবক হয়ে যাও অতীতের জন্য লজ্জিত হয়ে তৌবা করা তোমার কোনুদ্রের ফেনা পরিমাণ হয় বালুর কোনো পরিমাণ হয় এখনো তৌবার দরজা খোলা গফুরাহিম রহিম নয়া কৈরা সমুদ্রের ফেনা পরিমান গুণা হইলো মাফ করে দিবি কান আল্লাহ ইটকারি বাম বালি বন্ধ এই জমিনে বেশি দিনের জন্য মনে মনে ভাবছেন আর একটা দিলে মানতাম না আমরা বহুত মাই খেয়েছি শাপলা সত্তরে খেয়েছি উমুক খানও খেয়েছি উমুক খানো খেয়েছি আগে তো মায়ের খেয়া এরকম জাগা বদলে এলেছি কিন্তু এখন বাংলাদেশের মুসলমান বেশি না আপনার এই কথা মনে পেরেন না সরকারি দল করে হাজার হাজার মানুষ আছে নাম আসেন আসেনি ইউনিভার্সিটিতে করে এরকম পাঁচ এক অক্ত ছুডেনা পুলিশের চাকরি করে কিন্তু নামাজ ঠিক আছে সচিবালয়ে চাকরি করে নামাজ ঠিক আছে নবীর গালি দেওয়ার সময় তোর হয়েছে কিনা এটা যদি যাচাই বাসাই করতে চান আমার নবীর একটা গালি দিয়ে দেখত একটা হুজুরের দরকার লাগতো না শুধু স্কুল কলেজের ছাত্রিস একটা দিল রক্ষা নাই দিসে এখন ফেরা হন অজ্ঞান অজ্ঞান বা আজ ইদুরে ভোলা ভাই থাপরাই আমি কাইকুলে গেলেন গা ই থায় ফের বাচ্চারের যদিও ছোট ছোট দেখা যায় হাত ছোট শরীর ছোটো মাথা ছোটো পাও সুর কিন্তু থাপ্পর আমি গেছি মিটের বাইসি হাতটা যদিও ছোট থাপ্পর যেই নমুনা আমার মনে সাক্ষী দেয় নিঃসন্দেহে এই ছোট হাতের সাথে নিশ্চই বড় একটা হাত জড়িত আছে এটা ছোট হাতের থাপ না নিঃসন্দেহে বড় হাতের থাপ আসল মুসানবির আতটা জলীয় ছোট মুসলমান যদি এই দুর্বল মুসলমানের হাতের সাথে মাবুদের রহমতের হাত জড়িত থাকে জোরে বলেন ঠেকের হা তাইলে আমরা দুর্বল আমাদের আল্লাহ দুর্বল নিশা দিয়ে দেখবা আর খাজা সাহেবের দক্ষিণ দিক থেকে কোন দিকে যায় ঘুমাইতেছেন আপনারা এই দুইজন দুই দিক থেকে আইয়া কাছাকাছি হয়েছে গাঁতার মধ্যে ফানিয়েছিল ফুরান ফসা তো খাজার সাহেবের ফাউ যখন ফসা পানিতে সিটকা প্রেমিকার মধ্যে লাগছে গোড়া দাগ হয়ে গেছে ভেড়ায় সাহেব দেখি রে আমার বান্ধবী এত সুন্দর আছে সব থেকে কান্দুলই আড়েনি বুইরা কি এই কইয়া একটা থাবরা দিয়া এই বুড়া বেড়ার একের অক দিন কি না আলহামদুল্লা কইবেন আপনারা ট্যার ফাইবেন আমরা মর লেখনি আমরা মললে লে টার মললে মরলে ওই সরের মধ্যে গেছি এক মাহফিল স্প্রিট বোর্ড খেল চলতুই আছে চলতই আছে রাইতে রাইতে কাল ভালো একটা গাছ নাই কুতুরি কলা গাছটি ছাড়া আমি গেলাম যে ভুতে এন আনছেন গিল্লি রাখ আনছে নতুন এলাকায় না হুজুরগুলো নাম ককার নাম করে কোনো হুযায় না লগে লোক নাই টকারে ভরছ কয়ার মাছ ধরে মাছ ভরি কাজ চিনে মাছ ভাব কলির মধ্যে বিশ্বাস করতে না পরে মাহিলা কি বয়েন্ট কি করি আমি কঠিন একটা বহন তুললে বই দিলাম হ্যাঁ বুঝলো না তাইলিকের অবস্থাটা আগে বুঝুন লাগবো না যেমন কোন জায়গায় দোয়া করি আল্লাহ এ মাহফিলের ফর থেকে রোলি বানাই যখন আমিন কয় না তখন দোয়া ঘুরে দিই হাবলিগের একটা হালাত দোয়া ঘুরিয়ে দিই কির মুখ তখন দোয়া করি কি আল্লাহ এই মাহফিলের যত লোক আছে প্রত্যেকের মাইল দার প্রত্যেকটা মানুষের আমিন আমিন উড়ে জ্বালায় ওই একটাই ভেসাব করতে ভেসাবের হালাত না গুজা বাস করলে আউলে জল হেসে বোনা কথা জুড়ে বলেন ঠিক এই জায়গা মানুষ ঘুমনে আমি কি বলছি চাই আমরা মধ্যে বৈশাখ কেমনে জানি তা কখন জি ভাতা কি আছে না আছে এটা বুঝি কেমনি যেমন গালমালি বাঙ্গা ফুর ডাক্তায় হজুর কি জিগেবেন কি কঠিন কোনো কথা না আমি ভাবতাম না আমি এলাম কঠিন জিগে আমি কি বুঝতে পাইছি নাকি আমার আমি একটা মানুষ না ও নাকি আমার প্রতি আমরা বিশ্বাস নাই আমরা চুপে কথা মাইক ছাড়া মাইক দিকে আগে তো মায়ের চাইতে এলে তো কোনো জিগাইত কয়ক্ত নামাজ নামাজের জিগাইত হনিত জিগে না এক মায়ের জিগাইছে হজ্র নামাজ কয়েক তো তু বেরিয়ে দশ অক্ট পরে বিয়া রয়ে না দাদা বৌ দেখা হইতো আমার কে দমনি আমরা কি হালানি তোর সারা গিয়ে তুই আর বিয়েটা তুই দিলি নষ্ট করা তুই তুই দশ রাখাতা কয়ের রাখাত দাদাটা হয়েছে ভূতে আমাদের কইলে একটা আইডিয়া কথ আমি আমার নবীর নাম জানেননি আমাদের ল্যাংডা খোলা হয়নি নবীর নাম জানে পাঠাকার নাকা জানেনি এরম আলেমের মধ্যে না থাকতো সব ইহুদিনের মানুষ ইহুদিনের মানুষ মালিক জোরে বলেন কে এ হার আমি একটা সর দিয়ে বুড়ারে অজ্ঞান করিয়া তুই এসে বেড়ির লগে গপ মারে তুমি কাল লোক ভালোবাসা করছ বুড়া হইতে আড়াইশ বছর হয়ে যায় এত আমি জানি না তেমন তোমার মহব্বত হেরে সব দেখা করে পালাই দিছি অনেকেই দেশের যুবকরা নতুন বিয়া শাড়ি যখন করে বৌড়া ভাইয়া গো মা করবো গাওয়ালি তো গাওয়ালি তো আমি কয়েকদিন পরে তো হাত লাগে না হুজুর মানুষ না আবার বৌ করে হুজুর এই মহাব্বত করে না তাবিজ আছে নি মহাব্বতের আকাম কুকাম করে দেওয়া মানে তাবিজ দিয়ে তাইটা। এরমা আছে বিয়ে তুই হেন নাচবিহ কোনো করে কি না কান্ধকা কয়না জামাইটা খারাপ ভোর ডারও খারাপ ভরিটার গোষ্ঠী বলা বুঝে সব দুর্বল গেল হে গোষ্ঠী তেহেন কি মিল নেই কয় না না মার কতবার হাসপাতালি না তুই যা হেন মহাব্বতের তাবি জানলে মহবত বাড়ব খাদ্য বলা নাবি যে মহবত বাড়ায় কথা ঠিক নি হুজুর আছে খুব শক্ত হুজুর আর কি কথা গোষ্ঠী খারাপ দাদা ওটা মহিরা গেছে না কথা বল না বেদি কচুর অল্প তাবিজ আছে। এক বোতল ভানি বইড়া দিছে সুরাকারাত কারার ফেলে যে বোতলটা নি আলমারির ওইটা ধুইয়া থালা দিয়ে রাখে দিবেন এরপরে জামে যদি ঝগড়া শুরু দেয় আমরা আলমারির থেকে বোতলের হানি মোহর মধ্যে দিয়া মুখটা বন্ধ করে যদি একটা ঘোড়া ফানি ঘরে বিতে গেলে ফাঁসোডা ফোলাবেন্টি এইসব নাই এইসব নাই এইসব নাই এখন ঝেরুমার রুগী হেরুমা কি ঠিকই জামে জবরাজাটি শুরু করছে আজকে জবা এক ঠালাই আমি এই ডরে ডরে তিন দিন ঝগড়া জব নাই তিন দিন যদি বেরিয়ে চু হয়ে থাকে বেড়ারে গুটে ভাই সার ঝগড়া স্টার্ট দিতাম এলাকার যুবক বাবারা নবীজির গোসমারা তোমাদের জবান তোমাদের লজ্জার স্থান দুই থেকে হেফাজতের দায়িত্ব যে নিবে আমি নবীতে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম জুরিগঞ্জ স্ত্রী খামোশ হয়ে গেছে হুজুর করেহুদিন আশারা করে খুশি করার লেগে আরে বাপ রি দেশের হিন্দু সংখ্যালঘু হ্যাঘরে আমরা কত ইজুত করি দাদা দাদা কী হ্যাগ মিষ্টি দোকানের থেকে আমরা মিষ্টি খাই ওই হর দোহানের থেকে সদায় আসি কথা হিন্দু করে হিংসা করছি নাকি হিংসার শিক্ষা ইসলামে নাই মুসলমানদের যান মাল হেফাজত করা যেরকম আমার দায়িত্ব সংখ্যালঘু যারা তাদের ইজ্জত সম্মান যান মাল দোহান ফাট সব হেফাজত করা ইসলামের দৃষ্টিতে আমাদের উপরে দায়িত্ব কথা শরীর বলেন ঠিক নেই দরখাস্ত এই বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকত না একটা হিন্দু মাত্র হাইকোর্টের আবেদন করছে দরখাস্ত করছে এখন রাষ্ট্র ধর্ম ইসলাম আছে নিয়াল রহমতে বেড়া ঠেল হালাই দিল যে গাছের ঠেলে গোছ গরু পারতো না আশা করি তা আমি গেছিলাম গরুর গোছ খাওয়া নিষেধ হইলে আমর থেকে ঘাসে কিনে কিনে দিয়ে হের করে নিষেধ করিস না গামু আমরা গীতা আস্তে আস্তে তো করে খাওয়া দিবো খাসিআইনা দিবি ভর্তের করে করে আর খাসিআইনা দিতে না ফেলে মুরগি দিবি হ্যা যদি না দেশ তো করে খাওয়া দিবো তখন বাপ ডাকলো কিন্তু সাতটাম মাস ঠিক কি না আল্লা বলি রেখান দিয়েছে ইহুদিন আসারা করে খুশি করার লেগে দেশের কিছু ইহুদিন আসারা দালাল দালাল করে সিধে হইয়া যা ফল ভাই খুচুরে কি গো মা কি নে গেছে কি কারা ফিরছে কয় না ভাঙছে কাক হকিল হাত ফাইবা বেড়াতে না বাহে কান্দে বউর লোক লবর লবর করে সামনে এই দেশে বিল্ডিং টুলেইবে এত সোজা এস পর্যন্ত আমাদের নিয়ম তো ধাক্কা না খাইলে আমরা কি হই না হইনা এই যে এমনি ঠ্যাংকে দুপুরে ঠ্যাং দিয়া মোবাইল হাতে হাত লইয়া উদ্দেশ্যে ফোন করছে হ্যালো হেলো কই বাজার টেরো না দিয়েছে মাছটা কিনছি নি কিনছি হা মুরগি দিয়েছি না আরমের টাক দিয়েছি কয় খুব ভালো হয়েছে জামে তো তাড়াতাড়ি করে রিক্সারা চালাইয়াইয়া দিক চলার গেছে তোর তোর কথা তুমি আরো বিশ টাকা গামছাটা গলা কোমরো ভান করে চালিয়ে রই নাকি রিক্সা লোকের গামছাটা পাইন্দা তো মেঘের লোকের তুফান আইব বাপর আল্লাহর কোজা আল্লাহ ধরছে ও মা আমি কি সাথে লই আছে নাকি আপনি কি ভাইছে সুযোগ সুবিধার দিকে চাইতেন না আচ্ছা আল্লাহরে মন্তব্য করলে আল্লাহ রহমতে ভাই যা ভাইয়ের দিকে আমি জানো আমার সিদ্ধান্ত বদলে এলাম এই আকাশের অবস্থা নিয়ে আরো খারাপ হইয়া মেঘের লোকের তুফানার লোক হালাইছে খালা যখন উচ্চা রিক্সাওয়ালা দেখো এই তোবাকরি আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তোর মালিকও আল্লাহ আমার মালিক আল্লাহ রিক্সার মালিক আল্লাহ বোয়াল মাস্টার মালিক আল্লাহ তখন সব কাজে দিয়া লাই ব্যাপারে সহজে মুখ টুক করিস না সিদ্ধা গুলো যাই টা আল্লাহ করিস না আমাজ রোজা করিস আর মন্ত্রী টিস না যখন রিক্সাটা লই ভোট দিছে আর আমাদের এতক্ষণ লোক ও আবার টর্চ লাইট মারেডার দিব রে তুলে খাইছো বন্ধুরা ছিনি বন্ধুরা ব্যক্তি বলেন ও আল্লা সোজা কর উনি মাপনা করলে জোর ল মা বাবরে কানবাইসো মা বাবা আদিমা কান বাইস মাপসা কুকুর সিঁড়ি কথা বলছো মাপসা এখন ঠেলা খাইয়া ধাক্কা দুইজনে গেলেন খাজা মসজুবের কাছে ও আল্লাহ আপনার প্রেমিকের খুশি করার জন্য আপনার আপনি করলে এই গজবের জাগে রহমত আসবে না দুইজনই মিললে যখন মাফ চাইলেন দুইজনী যখন কান্যাকারি করলেন খাজা মসজুদ ওই মেয়েটারে বললেন মা তোমার চেহারের মধ্যে সামান্য একটু দাগ দেখার কারণে তোমার প্রেমিকে সহ্য করতে পারলো না আমার এর থাপ্প মায়েরা খুশি করার জন্য আমার এর থাপ্প মায়েরা অজ্ঞান করে ধুয়ে দিল। আমারে যখন এই ছেলেটা থাপুর মাসে আমারও তো একজন প্রেমী কাছে আমি যেই নবী হায়ত নবী জিন্দা নবী রওজা শরীফের মধ্যে নবীজি জিন্দা কেউ যদি বলে নবীজি মুদা নবীজি সাথে ফুইছে কই এমন বক্তব্য যদি কেউ দেয় ঐ লোকটারে ধইরা মুফতি বসির কাছে আনবে। ওই লোকটারে আমার কাছে থাকবে না কারণ সমস্ত নবীদের নেতা সমস্ত নবীদের সরদার হাসরের ময়দানে প্রত্যেকটা নবী মহম্মদ নার্সি নসি হইলাকবে আল্লাহরে খুশি করাইতে চাইবে আল্লাহ তালা এলান করবে। আজকার হাসরের ময়দান প্রত্যেকটা মানুষ আমি খুশি রাখতে চায় আর আমি দোস্তরা মায়ের খেতে বেশি দিন থাকবো না থাকি নাই দুনিয়াতে বেশি দিন থাকবো না থাকতে থেকে ভালো জায়গা আল্লাহ তালা বানাইছেন ভালো জায়গাটার নাম জোরে বলেন কি এই বইলি সামনের দিকেছি এই বেড়া বললো না কারণ না লম লং যাই লং যাই গেছে গিয়ে দেয় দিতেছে ওষুধ দুধটা বারে দেখে চুরি ঘোষ বলে হয় তরা ঘস বলে তুই ফলাইনি না যেটা দেখত না তার মাথা তো হেডা দেখত না কথা জরে বলেন ঠিক নি এই দিন বিভিন্ন রহমের সাল শুরু করে দিছে যে আয়াতটা তেল করেছিলাম বাড়িতে প্রায় সুর পোলা ভাইন ফাহারা দিয়ে অস্থির হয়ে গেছে জোতা ভাই দিয়েছিলাম চুরি করতে দৌড়ানির ঠেলার জোতা ফুয়ে গেছে মানে আমার জোতা ভয় লাগতো না কয় না আর আপনারা সোর মরে জোতা ফিন দিনে হেলাই দিই ঘুরতে এলাম থাক সোর মরার সুযোগ নাই নাস্তিক ফাস্টিক কোন রকমের সুযোগ টুজু যারা। তাদেরও কোন সুযোগ সুবিধা নাই এই হাগাইয়া ঘাড় সাইজনে পুরা মসিদ হল এলিয়া দিস আলিয়াতে সামনে বুঝতেন না করিতে ইয়া আমি হাদিস কোনো আমরা বুঝি না আমরা তো পাবলিক মানুষ আর বেশিরভাগ দিন মাথায় তুই থাকে না তুই না থাকার একটা কারণ হইলো অন্ধকো খাওয়া আমাদের হানাফি মজাবে নিষেধা রান্না তারপরে অন্ধকো মাথা গরমে তুপি দেখেন দেখি করেন ইত্যান দৌড়াইবেন আমাকার মধ্যে সবই দেশের মধ্যে হানা ভিমসবেন মানুষ আমসজিদে আমাদের এলাকায় আমাদের মসজিদে নামাজ পড়লে আমার আবার ইদির একটা আকৃত হইল আল্লাহ নবীর সফর করা হেরা নিষেধ মনে করে নবীর দোয়া করার এই সিডিক মনে করে ইদির ফ্যাস শুধু একখানে না আহলে আদিসের কোন আস আমাদের এই সমস্ত বাংলা জমিনে চলতো না যদি এখানে তোমাদের আরব সাগর ভারি দিয়া ওই মরুভূমিতে চলে যাও এইসব জায়গার মধ্যে এইসব ট্যাবলেট খায় না মানুষ কথা যদি বলেন ঠিক না এই সোরে কুতু সুযোগ দিছে তেহেনে হয়ে গেছে গাছ হাজি সব সুযোগ দিতাম না ঘুষ্টি খারাপ এসব কথা চলতো না কি কত করে ছুটি দিলে গেলে আইয়স না এত থাকস আমার আমরা গেলে যখন আইনা তাইলে খোলাখালি ভাবে আইয় না এই বিভিন্ন বন্ধ ফির ফির দিয়া ওই কাঁদিয়ে নিদিয়া উমুক দিয়া হুমুক দিয়া আমাদের এনে ভেতনা লাগিয়েছে সার কোন ভেতনায় বর না এই দেশের নবীর প্রেমিকের এত সচ্ছা দশক দূরে বা আমার ভাই ছোট ভাই মানে হাফিজুর রহমান সিদ্দিক সাহেব আমি ওনাদের বইলিছি যে এগারোটা শ্রম্না হিসাবে তারপরে বহু রাত্র হয়ে গেছে এখন একটা মানুষ উঠবেন না আমার একটা আবদার মুক্তি পড়ছি সাহেব আমার ভাই একসাথে দাঁড়টা মাদ্রাসায় উর্দুকায় তার ঠিকা শুরু করছে আমি নিজে একজন ফির আমি ফিরে কেউ বিশ্বাস করতো না কোচনা কি রুম মার ফির ফির হইলে কি ফির থাহ মরা এরপরে ফিরা ফান খেলে গেরা। দাদি আসিল গেরানি না ইন্ডিয়ান ইম গেল মাইসে বুঝুই না মাইসে করে ইরু মরা যদি বরফ হাঘ সিল আধা মার মর হালেম এলাকা তো হালে মারিছে ওই যে ইয়ার পরামছে বিদেশি জমাত সৌদি আরবের কারণ হেলা জমাতে নামাজ করবো একটা ইমাম বিচারে সাইজ পর্যন্ত তাই জান পছন্দ হয় বাঙালি তো সত্যমাত্র কার তো পছন্দ চলতো না আমার মা দিব প্রথম রাখাতের মধ্যে হর্ষকুল আবস বের বের নাচ এরপরে আর আসেনি চোর উঠিয়েছে ডর হাম দায় সে হাইরে উঠতে কি বইলাম আল্লা ধর্ষেন উত্তান গা ইমাম সাড় একটা বেড়া হইল না ভিতরে খুঁজি নাই কথা বলেন ঠিক নিয়ে